আব্দুল কাদের জিলি রাহেমা তিনি কে এই ব্যক্তিটাকে তিনি শায়েখ তার নামের আগে যেহেতু শায়েখ বলা হয়েছে পারছেন। তিনি একজন আলেম এবং খালি আলেম না অনেক বড় আলেম উচ্চ স্তরের আলেম তিনি চারশত একাত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেছেন তবার স্থানের জিলান নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন কেউ কে এটাকে জিলান বলে কেউ কে কিলান বলে এই জন্য আব্দুল কাহের জিলানি আবার জিলান এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন আর তিনি পাঁচশত একষট্টি হিজড়িতে নব্বই বছর বয়সে বাগদাদে তিনি এতে কাল করেছেন তিনি অনেক বড় সেই যুগের একজন বড় আলেম ছিলেন আব্দুল কাদের তিনি কাদার জিল্লামন তার শহরত প্রসিদ্ধি সারা দুনিয়াতে ছিল তার তার জুহদিয়ত জুহদিয়াত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় জুহদিয়াত জুহদিয়াত মানে আবার বৈরাগ্যবাদ না জুহদিয়াত হলো বোক বিলাস আরাম আয়স পরিত্যাগ করে আল্লামুখী হওয়া এটার নাম হল কোরআন হাদিসের বাসায় জুহদিয়াত আবার কেউ কেউ নামকরণ করেছেন মূলত এটা কোরআন হাদিসের বাসায় এটা হলো জুহুদিয়া থাকে বাবু জুহুদ এই জুহুদের উপরে অনেকগুলো কোরআন একাডেমির আয়াত আছে এবং অনেকগুলো হাদিস আছে জুহুদিয় আব্দুল কাদ জিলানি রহমাউল্লাহ এই জুহুদিয়তের ক্ষেত্রে তিনি খুব প্রসিদ্ধ ছিলেন যেমন তাবে মধ্যে ইমাম হাসান তিনি ছিলেন হাদিসের দার্সে ষাট থেকে সত্তর হাজার মানুষ হইত তৎকালীন দুনিয়াতে যে সময় এত যোগাযোগ মাধ্যম ছিল না সেখানে আব্দুল কাদের জিলানি রহমাউল্লা বাগদাদে যে দার্স দিতেন সাপ্তাহিক দার্স ওই থেকে সত্তর হাজার মানুষ সমবেত হইত তাহলে যে কারণে এত হাজার হাজার মানুষ তাঁত থেকে এলেম নেমার জন্য আসতেন তার ছাত্র সারা দুনিয়া ব্যাপী ছিলেন সারা দুনিয়াতে তার স্টুডেন্ট ছিল পৃথিবীর প্রায় অনেক দেশেই এই আব্দুল কাদের জিলানি রাহমা ছাত্র ছিল তার দুটি গ্রন্থ প্রসিদ্ধ গ্রন্থ আমাদের কাছে পাওয়া যায় একটা হলো গানিংয়া গান্ত আল এর নামে এটাকে অনুবাদ করা হয়েছে মূল আরবি নাম হল আল গানিংয়া আরেকটি বই আছে এই দুটি বই তার পাওয়া যায় তিনি এই দুটি বইয়ে যে সকল বিষয় পাওয়া যায় সেগুলার সাথে তার সাথে মিলে না মানে এই দুটি বইয়ের মধ্যে অসংখ্য জাল হাদিস আছে দুর্বল হাদিস আছে তিনি এত বড় আলেম আমাদের মানে পরবর্তী যুগের ইমাম আহাবি রাহমা উল্লাহ ইমাম কা রহমা উল্লাহ তারা সকলেই বলছেন যে এই বইগুলো প্রকৃতপক্ষে তার রচিত নয় পরবর্তী যুগের লোকেরা বইগুলো লিখে নামে প্রচার করছে এই এই বইগুলোর মধ্যে অসংখ্য মিথ্যা কথা জাল হাদিস বিভিন্ন রকমের কথাবার্তা আছে এই বইগুলোর মধ্যে পরবর্তী যুগে এই কাজটাও হয়েছে দেখা গেছে অনেকে বই লিখে লিখে ওই বড় বড় আলেমদের নামে প্রসিদ্ধ আলেমদের নামে এগুলা প্রচার করত তা মানুষ এগুলা মার্কেটে খুব ভালো চলবে মানুষ ভালো ভাবে নিবে এই জন্য অনেকে আব্দুল কাদের জিল্লাহম যেহেতু সারা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধ আলেম এজন্য জন্য তার নামে যদি কিছু প্রচার করা হয় এটা সহজেই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এজন্য তার নামে অনেক বই এরকম লিখে লিখে প্রচার করা হতো আল্লাহ তবে আমরা ধারণা করব তিনি এই জাতীয় লেখার কথা নয় এখন লিখে থাকলে সেটা আল্লাহ ভালো জানেন যাই হোক এরকম একজন আলেম পৃথিবীতে ছিলেন নবিসামের কত বছর পরে প্রায় পাঁচশো বছর পরে মানে আল্লাহ কিন্তু তিনি পৃথিবীতে কোন তরিকার আবিষ্কার করেন নাই আব্দুল কাদ জিলানি রহমাউল্লাহ তরিকায় মোহাম্মদ রসুল্লাহলামের বাহিরে তিনি পৃথিবীতে নতুন কোন তরিকা তিনি আবিষ্কার করেন নাই এই জন্য তার নামে যে বইগুলো সালানো হয়েছে সেই বইয়ের মধ্যেও তার কোন তরিকা নাই বুঝতে পারছেন তিনি মৃত্যুবরণ করছেন পাঁচশত এক বই গুলো প্রচার করা হয়েছে আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে সর্বপ্রথম পৃথিবীতে কাদের তরিকার প্রকাশ হয় তিনি মারা গেলেন কত পাঁচশো আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে আরো প্রায় কত বছর তিনশো বছর পরে তিনশো বছর পরে গিয়ে একটা বই পাওয়া গেল নতুন বই যে বইয়ে বলা হলো যে এই জিকিরের কিছু নতুন নিয়ম কানুন যে এই জিকিরগুলো গুলো মানে ওই বইয়ের মধ্যে প্রথম মানুষের মাথা থেকে পা পর্যন্ত দশটা লতিফা আবিষ্কার করা হয়েছে দশটা লতিফা লতিফা নাম শুনছেন হ্যাঁ মাথা থেকে এটা এই লতিফা এইটা এই লতিফা তোমরা এই লতিফার জন্য এই জিকির করবা ওই লতিফার জন্য এই জিকির করবা এরকম আসতো তো যেহেতু নবিস্লাম ও জানতে পারেন নাই সাহাবাইকার জানতে পারেন নাই তাহিনী কেরামও জানতে পারেন না আটশো বছর পরে যাই এটা জানা গেছে যে এরকম মানুষের শরীরে দশটা লতিফা আছে এবং লতিফার কতগুলো সকাল বিকাল সন্ধ্যা মানহাজ এই আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে প্রকাশ পেল এই বইটা যিনি প্রকাশ করেছেন তার নাম হলো গাউস আল জল যিনি আটশো আটাত্তর এই বইটা লিখলেন তার নাম হল গাউস আল কাদের জিলানি থেকে আমরা এগুলা জানতে পেরেছি এখন কেমনে জানছেন কার মাধ্যমে জানছেন এই যে তিনশো বছর গ্যাপ হলো মারা যাওয়ার পরে এইটার উনি কোন তথ্য দেন নাই এই তিনশো বছর পরে উনি জানলেন কিভাবে থেকে এখন চলতেছে কত চোদ্দ শত এই দীর্ঘ এত বছর এই সারা পৃথিবীতে কাদিয়া তরিকা নামে একটা তরিকা চলতেছে সারা দুনিয়াতে এই তরিকার কিছু জিকির আছে কিছু মোরাকাবা আছে কিছু মোশাহাদা আছে কিছু বিষয়গুলো বিষয় বিষয়ের সাথে জড়িত আছে এবং অনেকের নামের সাথে দেখবেন নামের সাথে মাওলানা অমুক আল কাদি মানে কাদি হলো ওই কাদা তরিকার সাথে সম্পৃক্ত করেই কাদেরিয়া। তাহলে বোঝা যায় যে আব্দুল কাদ জিলি রাহম ক্ষেত্রে মজলোম তিনি জুলুমের শিকার তিনি পৃথিবীতে কাজ করেছেন এগুলো বন্ধ করার জন্য মানুষ তাকেই জালে তাকে আটকা উনি না যুগে যুগে অসংখ্য আমি আলহিম যেটার বিরুদ্ধে কাজ করার জন্য তারা পৃথিবীতে আসছেন দুনিয়ার মানুষ তাদেরকে সেটার জালে আটকায় দিচ্ছে যেমন ইসাইফ নে মারিয়াম আলাইহিসালাম ईसा आलामेर उल्लम के इब्न उल्लाह बनाई दी मानी शरेकरोधी क्या करते जाए लोकर शेरे मध्य जड़ाई दी ঠিক আব্দুল জিলানির সারাটা জীবনার ক্ষেত্রে একজন পরিচ্ছন্ন একটা আকিদা নিয়ে মারাত্মক প্রতিবাদ করতেন তিনি সেটা ছিল ইমাম আবুহানিফা রহম্লা বলছিলেন যে ইমান বাড়েও না কমেও না আল ইমান তিনি বলতেন আল ইমান ইয়াজিদ ইমান ভাড়ে কমে কারণ আল্লাপাক অনেকগুলো আয়াতে ইমান বাড়া কমার কথা বলছেন সৌরা আলান দুই নম্বর আয়াত তারপর আব্দুল কাদেরানি রহম ফুজা কবর কেন্দ্রিক শির্ক এগুলোর বিরুদ্ধে সারা জীবন কাজ করেছেন কিন্তু শেষ পর্যন্ত উনার কবরের এই শেরকের আড্ডাখানা বানানো হয়েছে মানে যে লোকটা এই কবর ফুজার বিরুদ্ধে সারা জীবন এইখানে এখন শেরকের আড্ডাখানা শেরকের মার্কাস সেটা তারপরে সারা দুনিয়াতে মানুষ তাকে কেন্দ্র করে কত মিথ্যা কথা মিথ্যা অপপ্রচার সেরে ভেদাত আবিষ্কার করছে যার কোন তিনি তাকে কেন্দ্র করে এখনো দেখবেন মানুষ বিপদে ফুটলে বলে না স্পষ্ট বলছেন আনা আল্লাহ হইলেন দাতা আমি হইলাম বন্টনকারী তা আল্লাহ রব আলিন হলেন গাউস আবার আজম মানে মহান গাউস মহান গাউস হলেন আল্লাহ রব আলমিন অথচ দুনিয়ার মানুষ তার নামের সাথে লাগাইছে কত বড় সিরকি একটা বাক্য তার নামের সাথে লাগাইছে আচ্ছা লাগাইছে এরপরে বিপদ আপদে পড়লে ডাকবে কাকে আল্লাহকে ডাক দিবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া কুদ্দুস আল্লাহকে ডাক দিবে বিপদে পড়লে আল্লাহকে না ডাকি ডাকে কাকে ইয়া গাউসুল্লা আজম নাওজুবিল্লাহ সিরকি তারপরে তার নামে সবচেয়ে বেশি মানে অন্য খতমে যদি হুজুর এক হাজার টাকা দিতে হয় আপনার এই খতমে পাঁচ করে দিতে হবে কারণ হুজুরে এই খতম চার পাঁচজন হুজুরে পড়তে হবে এসার পরে শুরু করবে ফজর পর্যন্ত কতক্ষণ ঘুমাবে কতক্ষণ গান গাইবে ওই কবিতাগুলা গাইবে শুধু এখানে কোন পুরানের আয়াতা হাতিসও ফটবে না এখানে শুধু ওই গান আমি জীবনে পড়ি নাই তবে শুনছি এই সুরিয়ানি খতম থেকে শুরু হবে ফ এই এই সুরিয়ানি খতমটা হলো আব্দুল কাদের ঝিলানির কাছে সাহায্য চাওয়া হয় যে মাদা ইয়া গাউসুল আজম যে গাউসুল আজম আমি বিপদে পড়ছি আমারে মাদাত করো আমাকে সাহায্য করো আপনার কোন বিপে ফুটলে গাউসুল আজমের কাছে বলবেন গাউসুল আজমে যা করার করে দিব আপনাকে না আচ্ছা এরপরে হলো আব্দুল কাদের জিলিয়ানি রহমা নামে অসংখ্য মিথ্যা কথা তার নাম নিলে সুল কয়টা জরে দুটা হয় এখন আর মাথা জরে না এখন কি আড়াইটা সুল জরে যায় আল্লাহ রসুল সাল্লা নাম নিলে একটা জরে না আবু বকর আদি আল্লাহর নাম নিলে যিনি পাঁচশো বছর পরে নবিসামের পাঁচশো বছর পরে পৃথিবীতে আসলেন তার নাম নিলে আড়াইটা সুল কত বড় ডাহা মিথ্যা আচ্ছা অসংখ্য নবী রসুল পৃথিবীতে আসলেন আল্লাহ তারা কেউ দুনিয়াতে আসার সময় মায়ের পেটের থেকে এক পৃষ্ঠা কোরআন মুখস্থ করে আসছেন এরকম কোন নবী আছেন জি আল্লাহ রাস্লাম কয়ে পৃষ্ঠা মুখস্থ করে আসছেন আচ্ছা আল্লা রসুল বুঝলাম যে তখন কোরআন নাজিলাই এজন্য করতে পারেন আচ্ছা তো এরপর নবীলামের উপরে যখন কোরআন হচ্ছিল তখন তো অনেক করছে না প্রথম সন্তান তিনি তো একবার কোরআন নাজিলের মাঝখানে জন্মগ্রহণ করতেন তিনি কয় পৃষ্ঠা মুখস্থ করে আসলেন আর সাহাবাই কার সকাল বিকাল সন্ধ্যা কোরআন তালাওয়াত নবী সরা কণ্ঠে কোরআন তালাবাত এবং আমার কন্টা কোরআন পুরুষ ও শুনতেছেন মহিলা কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে আসান আর আব্দুল কাদের জিলানি রহমানো ভাড়া মুখস্থ করে চলে আসছে আবার এই দেশের মানুষ শুনি সোবান আল্লাহ কয় আলহামদুলিল্লাহ কয় বুঝতে পারছেন এটা শুনে শুনলেন আচ্ছা শুনলেন তো ঠিক আছে শোনার পরে একটা আকল থাকবে না বিবেক থাকবে না এটা শুনে আবার আল্লাহ একবার সোভান আল্লাহ আব্দুল কাদের জিলানি আঠারো থেকে মুখস্ত করে বলে আর মানুষ বিশ্বাস করি বলে আপনাকে একটু আকল দিয়ে খাটাইতে হবে তো যদি কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে কেউ আসতো তিনি পাঁচশ বছর পরে আসে তিনি মুখস্থ করে আসলেন কিভাবে কথাবার্তা আছে যাই হোক আল্লাপাক তাকে সকল সেরেক বেদাত থেকে আল্লাহ হেফাজত করুন এখন আমাদের করণীয় কি তার জন্য তিনি মারা গেছেন আমরা কি করবো আমাদের করণীয় হলো والذين يَقُولُوا والذين جَاءُوا من بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَ غُفِرِ لَنَا وَلِي إِخْوَانِنَا الَّذِينَ سَبَقُوْنَا بِالْإِيمَانِ اما در کاروني هو سيتم اللہ پاک بلچن زارا تادر پاربودتی تأجبه ربنا غفر لنا رب العالمين اما در کماب کرداؤ ও ক্ষমা করে দাও আব্দুল কাদের জিলাদি রাহমাউল্লাহ যদি ইমান নিয়ে যান আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও সোহান এটাই হলো আমাদের করণীয় এটাই একটা মাত্র করণীয় আল্লাহ আমাকে আর যারা বড় আলেম দিন এটা হলো আমাদের ধারণা কিন্তু আল্লাহ আমাদেরকে বলে দেন নাই শোনো আব্দুল কাদের জিলানি ইমান নিয়ে আসছে কথা কাউকে বলে দিচ্ছেন হ্যাঁ তাহলে আমরা ধারণা করব তিনি ইমানের উপরে মৃত্যুবরণ করছেন আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে মাফ করে দেন তাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ যে সকল করতেছে এই কেমত আল্লাহ তাকে আল্লাহ ধরবেন তুমি কি দুনিয়ার মানুষকে বলেছিলে যে আমাকে আর আমার মাকে তোমরা মাহবান প্রশ্ন করবেন তোমাকে করে মানুষে এ সকল সেরে কেন করছে তখন তিনি যেন ইসা আলাইসাল্লামের মতো সঠিক জবাব দিতে পারেন আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিফ করুন সকল